আমরা লম্বা একটি বিরতির পরে আবার আমাদের দাস শুরু করছি আল্লাহুল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 लोकटील किता तोिर रही है जदि तुम्हें सूर्यटा के थामाते तब बस आलाप करते समय थामाते पर तब बस आलाप करा जा ना पर समय दाम आजे लागू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 আচ্ছা চলুন কুরআন ও সুনার আলোকে শপথ নিয়ে আমরা কিছু জানার চেষ্টা করি আল্লাহ সুবহানাহ আত তার সৃষ্টিকে নিয়ে শপথ করেছেন মানুষ প্রাণী ও জড়ব্রস্তু শপথ করেছেন তিনি দুহার শপথ করেছেন শপথ করেছেন আল্লাহলের শপথ করেছেন আল ফজরের কিন্তু মানব জাতির মধ্যে কেবল নাবী মুহাম্মদ সাল্লাহু আলহ সাল্লামকে নিয়েই আল্লাহ শপথ করেছেন সুরা আল হিজরের বাহাত্তর নম্বর আয়াতে কৌমে লুথ সম্পর্কে বলতে গিয়ে আল্লা সুবহান আপনার প্রাণের শপথ তারা আপন নেশায় প্রমত্ত ছিল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 কুরআন ও শহী হাদিসের যে কোনো কিছু আমাকে এবং আপনাকে বিনা দ্বিধায় মেনে নিতে হবে আল্লাহআ বলেনতএব আপনার পালন কর্তার কসম সে লোক ইমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে আপনাকে ন্যায় বিচারক বলে মনে না করে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 অর্থাৎ আপনি যদি তাদের আল্লাহ আল্লা সুবাহার প্রত্যেকটি নির্দেশ ও নিদর্শন এনেও দেখান তারা মেনে নেবে না অনেকে বলে মৃত্যুতে আল্লাহ সুবাহার আরোষ আরশকে পেউটেছিল আমি এটা বিশ্বাস করি না আমি জানি এই হাদিস সহেই কিন্তু আমার বিশ্বাস হয় না নাউজবিল্লা মিন জা আলিক আচ্ছা প্রশ্ন আসতে পারে কেন কুরআন ও সুন্নাতে শপথের কথা এসেছে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 মজমু আল ফাতোয়ার প্রথম খণ্ডে ইমাম ইবনু তাইমিয়া রহমাহ বলেছেন আল্লাহ সুভায়ন আহ আতআলা তার অনেক সৃষ্টিরই শপথ করেছেন সৃষ্টিকে সম্মানিত করতে গুরুত্ব দিতে মনোযোগ আকর্ষণ ও প্রশংসা করতে তিনি শপথ করেছেন আল্লাহ সুহ আলা বলেন ওয়াল ইন্নাল কালের শপথ সব মানুষই ক্ষতির মধ্যে আছে এখানে ইন্না হচ্ছে তাওকঈদ যার অর্থ জোর দেয়া নিশ্চিত করণ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 রাসুল্লাহ সাল্লাহু আলিহি ওসাল্লাম তিন সময় শপথ করেছেন মূলত আল্লাহ সুবাহানহু আ তালাই তাকে সাল্লাহু আলহি আসাল্লাম শপথ করার নির্দেশ দিয়েছেন আর এই শপথগুলো করা হয়েছে পুনরুত্থান নিয়ে আর রসুল্লাহ সাল্ল্লাহু আলহিহসাল্লাম শপথ করেছেন পুনরুত্থানকে স্মরণ করিয়ে দেয়া ও এর গুরুত্ব বোঝানোর জন্যই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 মুসনাদ ইমাম আহমেদের একটি সহিহাদিসে এসেছে রাসুল উল্লা সাল্লী সাল্লাম বলেছেন মান হালাফা বিশাই ইন্দুন আল্লাহ ফাকাদ আশ্রাক যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে শপথ করল সে শির করল আর তিরমিজি আল হাকিম থেকে বর্ণিত আরেকটি সহিহাদিসে এসেছে মান হালাফা বিগ্লা ফাকাদ কাফারা আও আশরাক যে কেউ আল্লাহ ব্যচিত অন্য কিছুর নামে শপথ করল সে কুফর বা শির করল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 आल्ला नामे शपथ कर ले समस्या नहीं सुन्नार दिखे लक्ष्य कर लेखा ले जाए रसुल्लाह सल्लाहू आलही सल्लम प्राय आशी बारे मतो शपथ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 তাহলে সে সফল হবে রাসুল উল্লাহ সাল্লুসাল্লাম ওই ব্যক্তির বাবার শপথ করেছেন এই ব্যাপারে আলীমদের মাঝে কিছু মতামত রয়েছে প্রথমত এই বর্ণনাটি বিচ্ছিন্ন বা শ্বাস বর্ণনা দ্বিতীয়বার বলেন হাদিসটি বর্ণনা করতে গিয়ে রাবি ভুল করেছেন আসল বর্ণনাটি হবে আফলাহি আল্লাহর শপথ সে সফল হবে আর তৃতীয় পয়েন্ট হল এটা শপথের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি হওয়ার আগের ঘটনা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 অথচ সে যখন সালাতে দাঁড়ায় শয়তান এসে তার জীবনের যাবতীয় দুশ্চিন্তা স্কুল পরীক্ষা চাকরি সন্তান ইত্যাদি সব কিছুর কথা মনে করিয়ে দেয় আর এভাবে যা তার আখিরাতের জন্য কল্যাণ কর তা থেকে তার মনোযোগ সরিয়ে দেয় কুরআন ও সুন্না থেকে আমরা পাই মুমিনের চোখের প্রশান্তি হলো সালাত ও জিকির অথচ আজ সালাত ও জিকির বাদে বাকি সব কিছু অন্য সব কিছু আমাদের চোখে তৃপ্তিদায়ক হয়ে গেছে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 কোন বিষয়টি এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুভানাহ এই নিয়ে শপথ করে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন ওয়াল্লা আসুর এইটির পরের আয়াতটি হচ্ছে নিশ্চয়ই মানব মানবজাতি ক্ষতির মধ্যে আছে শপথের প্রধান বিষয়বস্তু এটাই যে আমরা প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত আল আসুরের নামে শপথ করে আল্লাহ আমাদের জানাচ্ছেন যে মানব জাতি ক্ষতিগ্রস্ত সবাই ক্ষতিগ্রস্ত এটা বোঝানোর জন্য কেন শপথ করার ক্ষেত্রে আল্লাহ আসরকেই বাছাই করা হল আল্লাহ সুবাহানাহ আতলা কেন তার সৃষ্টির অন্য কিছুকে এক্ষেত্রে শপথের জন্য বেছে নিলেন না সময় হচ্ছে আপনার আয়ুষকাল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 আল্লা সুবহানাহুয়াত আলা খাসির বলেননি অর্থাৎ সে হারাচ্ছে সে ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা বলেননি আল্লা সুবহানাহুয়াত আলা এটাও বলেননি যে লাকাদ খাসির যার অর্থ সে ক্ষতির সম্মুখীন হচ্ছে বরং আল্লা সুবহানাহুয়াত আলা খুসর নামপথটি ক্ষেত্রে বেছে নিয়েছেন একটি উদাহরণ দিলে আপনারা সহজেই বুঝতে পারবেন যে কুরআনে শব্দ বাছাইয়ের ক্ষেত্রে কতখানি সূক্ষতা অবলম্বন করা হয়েছে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 আলাহ্মীর তারা নিজেদের পালন কর্তার পক্ষ থেকে সুপথ প্রাপ্ত এই আয়াতে আল্লাহ ফি ব্যবহার করেননি তাহলে আল্লাহ আসরে আল্লাহ সুবাহ কেন ফি ব্যবহার করলেন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 चिंता कर दुनिया कारो जो कि आंगिनये प्रवेश करते राजी हबें वल्ला कानून आंतारा जान्न देखते जानन एपनर दृष्टिसीमार भेतरे क्यों अजुन गुणार भारे बहन करते कारण आपनी प्रचंड घृणा करतें और तई तारेपारे अपनी गिबोध कर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 क्यों तत्णे इब्राहिम आल्लम ता उद्देश्य भिड़ जमी नूह आलाईसलम साधे देखा करते जाऊ हम्मुलशादी अल्लाह तला आनहार पास जड़ो होलिद इबनल वालिद क्यों आबूबईदी अल्लाह तला आनहर साथ देखा करते जा सबाई हास्यज्जल और आनंदित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 قل إن الخاصرين الذين خاصروا أنفسهم و يوم القيامة على ذلك هو القسران المبين بلونه محمد قيامة الدين ترائي بشي خطي غرصتو حبي جارا نجدر او پوري بار بارگت تك خطي غرصتو حبي جنه رخو اتاي ششپاشتو خطي سورة الكافر اكشتين نمبر قل هل ننبئكم بالأقصرين أعمال بلونه محمد امي كي تما در ششاب لوكر شانباد دي بو جارا قارمت ديگ دي ديه خوبی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 বারাকুম আল্লাহ মসলিআ সঈদিনা মোহাম্মি ওসাহি ওসলিম আসসালামুকুমতারকাত এই বাংলা অডিও সিরিজটির বাকি পর্বগুলো শুনতে ভিজিট করুন মুবাশির মিডিয়ার ফেসবুক পেজ ডাব্লিউ ডাব্লিউ